आई एस के क्यों सलाफी मानह मानह मैं सम्पर्ष कमग्र सलाफी मानहज के जंगीबा टेक मूलत आईएस सला, मान, सलाफी मानहसूत्र तैयारी मैंने तारा सलाफी भूल कथा কেউ যদি সলাত আদায় করে মুসল্লি এখন আপনি মনে করবেন আর জঙ্গিরাও যদি সলাত আদায় করে থাকে জঙ্গিদেরকে সলাত আদায় করতে দেখেছি তাহলে মুসল্লিরা সবাই জঙ্গি এটা ভুল কথা এটা বিবেচনাহীন কথা এখানে বিবেচনা আসতে হবে আপনি জঙ্গিদেরকে দেখেছেন তারা ইফতার করতে তা আপনি বলেন সমস্ত রোজাদার যারা আছে এরা সব জঙ্গি ভুল কথা জঙ্গিরা আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে জঙ্গি বনা করছে সন্ত্রাস করছে এখন কেউ আল্লাহ আকবর যারা বলে তারাই জঙ্গি এই চিন্তা করার সুযোগ নেই আপনি যদি দেখেন যে আই যারা আছে তারা করছে আই যারা আছে তারা যদি আমিন বলছে অথবা যারা তারা মানে সারাফি মানহাজের কিছু কাজ করছে তাহলে আপনি কি এটাকে মনে করবেন তারা আর এবং সারাফি মানহাজের এরা সবাই এক মিথ্যা কথা কারণ সারাফি মানহাজের সাথে আই এর যে কর্মনীতি রয়েছে তাদের যে চিন্তাধারা রয়েছে এ সাথে সবার অন্যতম কোনো সম্পর্ক নেই একেবারে স্পষ্ট প্রমাণিত সুতরাং যারা এটাকে ট্রেক করার জন্য চেষ্টা করছেন সারা বিশ্বের সালাফি মানহাজকে তারা জঙ্গিবাদের সাথে টেক করার উদ্দেশ্যে মূলত মনে করেন আইয়াসকে সালাফিদের সাথে চেষ্টা করছেন দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হল এই যদি এই সালাফি মানহাজকে আইয়াসের সাথে অথবা জঙ্গিবাদের সাথে জঙ্গিদের সাথে ট্যাগ করা যায় তাহলে আরব বিশ্বের প্রতি মূলত মুসলমানদেরকে বা মুসলিম বিশ্বকে বিরক্ত ও আরব বিশ্বের প্রতি মুসলিম বিশ্বকে মুসলমানদেরকে বিক্ষুব্ধ করা যাবে ফলে সারাফি থেকে মুসলমানরা আরব বিশ্বের বিক্ষুব্ধ হয়ে যাবে তারা মনে করবে সারাফি মান হাইতে মূলত জঙ্গিবাদ আজকে তাই হচ্ছে আপনি একটু দেখুন একটু বিবেচনা করুন যদি আপনি সত্যিকারভাবে ভাবে বিবেচনা করেন আপনার কাছে স্পষ্ট হবে যে আজকে মূলত এইখানে ট্যাগ করার মাধ্যমে আই এর সাথে সারাবি মানহাজকে যুক্ত করে দেওয়ার মাধ্যমে এটাই করার চেষ্টা করা হচ্ছে যে গোটা বিশ্বের মুসলমানদেরকে আরব বিশ্বের প্রতি বিরাট করা হচ্ছে আরব বিশ্বের প্রতি বিক্ষুব্ধ করে তুলে দেওয়া হচ্ছে না এরাই মনে হয় জঙ্গি না ইসলাম মূলত এই শিক্ষা দেয়নি ইসলাম আদৌ জঙ্গিবাদের প্রতি মানুষদেরকে আহ্বান করেনি ইসলামের জঙ্গিবাদ তো দূরের কথা বরং আল্লাহ নবী সাল্লা ইসলাম থেকে বসে খুদির আজল তো মন্না করে আদিষ্টি এবং দারকিত বন্যা করেছে বন্যা করেছেন শেখ নাসিন বলে হত্যা যোগ্যত দূরের কথা ক্ষতি করতে যেখানে ইসলাম নিষেধ করল সেখানে হত্যার বিষয়ে কেন ইসলামের সাথে টেক করা হচ্ছে এটি সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় এই ক্ষেত্রে মুসলমানদেরকে হতে হবে সচেতন হতে হবে নম্বর এটা আমাদেরকে জানতে হবে সেটা হলো যদি এই সালভিমান হাইজ থেকে আইএস এবং জঙ্গিদের সাথে ট্যাগ করা যায় তাদের সাথে সম্পৃক্ত করে দেওয়া যায় তাহলে মূলত এর মাধ্যমে আরব বিশ্বকে জঙ্গিবাদের হোতা বানিয়ে তাদেরকে মূলত ভয় এবং চাপের মধ্যে রাখার একটা ষড়যন্ত্র করা হচ্ছে কারণ সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলো বলবে আরব বিশ্বই মূলত জঙ্গিবাদের হোতা জঙ্গিদের প্যাট্রনাইজ করছে আরবের নিরীহ মুসলমানরা সৌদি আরবের মুসলমানরা যখন মুসলমানদের কান্না শুনে যখন ফিলিস্তিনে মুসলমানদের আত্মনাথ তাদের কাছে পৌঁছে যখন বাংলাদেশে যখন বিভিন্ন ধরনের ছিডোর হয় সুনামি হয় যখন মানুষগুলো আত্মমানবতার চিৎকার যখন শুনে তখন তারা বিভিন্নভাবে সাহায্য করার জন্য চেষ্টা করে ওই সাহায্য করার চেষ্টাটাকে জঙ্গিবাদের সাথে ত্যাগ করে দেওয়া হচ্ছে যেহেতু সালাফি মানহাজ এজন্য সেটাকে আই এর সাথে জঙ্গিবাদের সাথে ট্যাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে আরো বিশ্বের মুসলমানদেরকে এই জঙ্গিবাদের হোতা হিসেবে প্রমাণ করে তাদেরকে আতঙ্কের মধ্যে রাখা যায় ভয়ের মধ্যে রাখা যায় এই আতঙ্ক এবং বইয়ের মধ্যে রাখলে যে কাজটি হবে সেটি হচ্ছে এই যে তারা আর নিরীহ মুসলমানদেরকে নিগৃহীত মুসলমানদেরকে নিপীড়িত মুসলমানদেরকে সাহায্য করবে না পরে মুসলমানরা তাদের আত্মচিৎকার দিতে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে তাদের জীবন যাবে যেমনি ভাবে আমরা কিছুদিন আগে দেখেছি সমুদ্রের মধ্যে চিৎকার জীবন দিয়েছিল কেউ তো তাদের আত্মনাদ শুনে নিহে জঙ্গিবাদের সাথে অথচ মুসলমানদের কোন মানবাধিকার নেই সেখানে মানবাধিকার কর্মীদের পরিচয় দেখা যায়নি কেউ দেখা যায়নি যেহেতু এটাকে ত্যাগ করা হচ্ছে এবং এরা মুসলমান মুসলমানদের আবার কিসের মানবাধিকার এজন্যব্যগুলো সেখানে আসেনি এরপরে যে পঁয়ত্রিশ জুলাই ইসলামের শহীদ মানহাজের যারা আছে মানহাজ থেকে মানুষদেরকে বিভ্রান্ত বন্ধষ্ট করা যাবে যদি এই সলাফি মানহাজটাকে কোনোভাবে আই এস এর সাথে টেক করে দেওয়া যায় কোনোভাবে যদি এটাকে জঙ্গিবাদের সাথে টেক করে দেওয়া যায় ইসলামের যে শহীদ দ্বারা রয়েছে এই শহীদ দ্বারা এই শহী মানহাজ যে সলাফি মানহাজ রয়েছে এই চিন্তাধারা থেকে মূলত মুসলমানদেরকে মুসলিম উম্মাকে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করা যাবে তাই আজকে মূলত আইএস কে সালাহি মনে করা হচ্ছে এবং সালাহী মানহাজ তাদেরকে টেক করে দেওয়ার জন্য আমাদেরকে আরো এই বিষয়গুলো সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমি সবাইকে অনুরোধ করব ইসলাম জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এবং এই প্রত্যাখ্যান মূলত সালাফি মানহাজের মধ্যে সালাফি দৃষ্টিভঙ্গির মধ্যে সবচেয়ে বেশি ফলে সালাফি দৃষ্টিভঙ্গির উপর বিভিন্নভাবে অত্যাচার এসেছে জুলম এসেছে কিন্তু তারা এই ধরনের সামান্যতম কোন কাজে কোথাও লিপ্ত হয়নি এটাই প্রমাণ করে যে তারা এই কাজের সাথে লিপ্ত নয় সম্পৃক্ত নয় তাই প্রশাসন সহ সরকারের যে সমস্ত বন্ধুরা এর সাথে জড়িত রয়েছেন ডানাওভাবে সালাফি মানহাজ সেরাফি দৃষ্টিভঙ্গি আহুল হাদিস এর দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে থাকে তাদের বিরুদ্ধে আপনারা যেই ডালাউভাবে যে বক্তব্য দিচ্ছেন ডালাউভাবে তাদের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছেন এ কাছটি শুদ্ধ নয় একটু বিবেচনা করুন প্লাস মানহতাল আমাদের সবাইকে এ বিষয় সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য অফিজ্ঞান করুন হাজা ওসলার রবিগিনা মহম্মদ ওয়ালা আলহি ও আসহাবিহি ও সাল্লাম